চুক্তি খুব ভালো করে শুনে নেয় শুধু মান্যাল আমরা যদি কুড়িটা ছা বেঁচে যাই আল্লাহ তো একটা তোমার রাস্তায় আমি দেবো করলাম এটা হলো আল্লাহর চুক্তি তুমি যদি বাঁচাও তাহলে দেবো এই যদি কুড়িটা যায় একটা ছা আল্লাহ রাস্তায় দিয়া। মান্ন হয়ে গেছে তাকে দিলে আল্লাহ কে আল্লাহ আমি একদিন গিয়েছিলাম ভার চেয়েছিলাম দাও নাই একটা কাপড় চেয়েছিলাম দাও নাই সেই মালদার বলবি আল্লাহ তুমি তো সাহানসা তোমাকে কি আর ভোগ লাগে না তোমার অভাব আছে তুমি কখন গেলে আল্লাহ বলে একদিন ফকির যায় না একজন ধোকা যায় নাই বলে হ্যাং গিয়েছিল বলে অকে দিলে আমাকে ওটা তো হবে প্রতিনিধি ছিল আল্লাহর কাছে যখন মান না হইলো হয়ে গেল তখন ওটা কাকে দিতে হবে আল্লাহকে আর আল্লাহকে কাকে বলি শুনছি এটার নাম হচ্ছে চুক্তি কিন্তু যদি আপনার মুরগি ছাপ মধ্যে একটা মরে যায় উনিশটা যদি হয় লাগবে না কোন হবে না বলবি আমি একটা দুবো বলেছিলাম আমি ফটোয়া দিয়ে যাচ্ছি কোনো হবে না আপনি মুরগি ছাদ দিয়ে না ভঙ্গ হয়ে গেল আল্লাহ না জিজ্ঞেস করা হলো এই যে মান্য এটা কি মান্য থেকে ভাগ্য পরিবর্তন হয় কে বলি আল্লাহ তুমি যদি এখন পরীক্ষায় করাও তাহলে আমি গরিব দিকে টাকা দান করব। কিংবা মসিমের দিকে এক বেলা খাওয়াবো তারপর সে পাশ করে গেল তাহলে তাকে রাখবে আর যদি ফেল করে যায় রাখবে না তো এই যে পাস করে গেল তো আল্লাহকে জিজ্ঞাসা করে গেল আল্লাহ তাহলে ভাগ্যাস পরিবর্তন হয়ে যায় সে ফেল করতো খাওয়াবো বললেই আল্লাহ পাশ তো ফেল করে যেত আল্লাহ বললেন না না ভাগ্য পরিবর্তন হয় না ওই ভাগ্য করাই ছিল মানুষ করেছিল ভাগ্য ছেলে ছিল বলে না থাকলে হতো না বলে আর কি আল্লাহ বলেন মান নথ করা হয়েছে ত্রিপনের মালটা বেরিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ অসুখ ভালো করে দেবো আল্লাহ আমি বললাম এক হাজার টাকা খাওয়াবো আল্লাহ ওর ভালো হবে তখন টাইম হয়েছে ভালো হয়ে গেল এক টাকা বেরিয়ে গেল আল্লাহ সু বলছে এই মান নথ হচ্ছে তিরপনের বেরিয়ে দেওয়া আল্লাহ বাদ করে নেন এইভাবে তাই আল্লাহ বলছেন তোমরা মানুষ যদি সঙ্গে করো কারণ ব্যয় কে সঙ্গে হবে আল্লাহ করুন চাকরি এখানকার যে একটা সার্ভিসের চাকরি আছে চাকরিটা আমাদের এখানে মনে এই যে একজন নেতা আছে তারই হাতে আসে তার হাতে তো আমি যদি চাকরিটা পেতে যাই মনে করুন তার সঙ্গে লাইন করবো কিছু ঘোষ দেবো বললাম আমার জন্য চাকরিটা আমি তিন লাখ টাকা দেবো তো এই চুক্তি তো যার হাতে চাকরি তার সঙ্গে করব না অন্য কোনো ফোরের সঙ্গে করব তার সঙ্গেই করতে হবে তবে নাচের ফাঁকা পড়ে আমি তার একটা ফোর ধরলাম লাখ টাকা দেবো চাকরি ও বলে দাও না তারপর চাকরি হয়েছে দিলাম চাকরি কি করব আমাদের ওই ও দেয় নাই তাকে আমি টাকা দিলাম তিন লাখ করে আমাকে দিয়েছিল কি চাকরি হবে তার সঙ্গে চুক্তি তো করতে হয়ত হয় আল্লাহ জন্য যদিও মানস চলে তবু মান্ন চক্রের করো না কারণ কি বলছো তুমি বিনা যদি একটা টাকা করে দিকে দাও আর মানন করে লাখ টাকা দাও এক টাকাটা দাম বেশি কারণ কি মান্ন করে সে সে সার্থক হয় এ আল্লাহ তুমি যদি আমাকে ব্যাটাই ছেলে দাও এক লাখ টাকা ভোজ করে খুব তার মানে আল্লাহ তুমি না দিলে তোমার কিছু স্বার্থক আল্লাহ দিলে আল্লাহ এক টাকা দান করলাম নির একটু বেশি আল্লাহ সঙ্গে জিনিস বুঝে নেবে তো বাবা কোনো জিনিস আল্লাহ ছেলে দাও তো তোমাকে লাখ টাকা দেবো আল্লাহ তুমি আমাকে যদি এ দাও একটা পরীক্ষায় পাশ করাও তাহলে একটা দুবো আল্লাহকে তো না নিয়ে দেয় নিজের মাল কাউকে বিলি করতে চায় না আল্লাহর মাল আল্লাহ করতে চায় না খুশি করার জন্য আল্লাহর আল্লাহ ছাড়া কারোর সঙ্গে মানন করা হবে না যেহেতু আর কেউ দাতা নয় আর কেউ বিনাটা আর কেউ দেয় না এই জন্য কোনো গাছ তলাই করা যাবে না কোনো পীরের কাছে মাননস করা যাবে না কোনো অলির কাছে মানন করা যাবে না কোনো রবির কাছে মারমত করা যাবে না যেহেতু অন্য জায়গায় চুক্তিটা এর জন্যই কার্যকরী হয় না এটা হয় গুণা আল্লাহ তখন রাগ হাজুর বা আগে আমার হাতে বেটাই ছিল রকের আমার হাতে রোগ ভালো করা রয়েছে রখের আল্লাহ রাগ হয় তো আমরা আল্লাহকে ছিল অন্যান্য জায়গায় মাননা কেন করি এর কারণ হচ্ছে আমাদের মধ্যে জ্ঞানের অভাব জ্ঞানের অভাব যার যত জ্ঞান বেশি সে তত বড় কেন একটা বাচ্চা ছেলে হার দরবারে একজন লোক বিচার প্রার্থী গেল অভিযোগ নিয়ে তারপর ইয়ামের আর মোমেন আপনার কাছে একটা অভিযোগ আছে আপনার কাছে আমি একজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দিয়েছি বলে বলো হুদু তার আগে ভূমিতে একটা কথা বলি শুনুন যখন ছেলে বাচ্চা থাকে দু বছর আড়াই বছর বয়স তখন তার কিছু হলেই কোন ছেলেটাকে মারলে সে একটা পরিধির মধ্যে আছে তখন তার নজরে মায়ের চেয়ে ক্ষমতা মান আর জগতে কেউ নেয় মানি তার সবচেয়ে বড় মায়ের সবচেয়ে দাতা মানি তার সমস্ত কোন সমস্যার সমাধান করতে পারে এতটা জ্ঞান আছে যার জন্য ছুটি দেয়নি মায়ের কাছে আচ্ছা যখন জ্ঞান বড় হয় সাত বছর আট বছর হইল তখন যদি কার সঙ্গে ঝামেলা হয় মায়ের কাছে যাবেন তখন বলে না বাপজিকে বলে দেবো তার মানে কি বলবো বলছে মা নিজে তো সবাই যে ক্ষমতা করেছিলেন বাপজির ক্ষমতা একটি বেশি মারিলে মাকে বিক্রি পেয়েছে মাকে ধরাটা আমার ঘুরে নাপজির কাছে তখন বলে বাপজিকে বলে তারপর যখন আর একটু বয়স হয়ে যায় বালে হয়ে যায় আসল ক্ষমতা বানী খুঁজে পাচ্ছে জ্ঞান বেড়েছে তখন বুঝতে পারে পুলিশের ক্ষমতা না হলে আমার বাগিদের সেদিন ধরে নিয়ে গেল ওই হচ্ছে আসল ওকেই ধরতে হবে আরো যখন জ্ঞান বেড়ে যায় তখন কিছু হাইকোর্টে কেস করব তখন বুঝি হয়ে যায় তখন সে দেখে সারা বিশ্বের কারো ক্ষমতা এত নাই আল্লাহ একমাত্র জজ ও লাগে না বাদশাও লাগে না মন্ত্রী লাগে না মা লাগে না বাপ লাগে না किसना तक जाएलाइट ना किए कानी पोछाय जो ज्ञान पंडित शेर समय पौछ जाए कारण आल्ला सब जैसे क्षमता आल्ला सब जैसे दाता आल्ला सब जैसे सहारकारी एट ज्ञान परिपूर्ण ना हम बुझते এই জন্য যারা শুধু আল্লাহর কাছে আল্লাহর করে আল্লাহর কাছে অভিযোগ জানে আল্লাহর কাছে তার জ্ঞান পরিপক্ক আর আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় যারা চায় দোষ তাদের নাই তাদের এখন জ্ঞানটা অনেক কম ওই বছরে এখন সে মনে করে থানের বাবাজি রয়েছে পুরো দারুণ পাওয়া যায় ইচ্ছা বলতে পারে মানে জ্ঞানটা সামাজিক ওই মাজাদের পিসের দাদ বলবে তাই দিতে পারে মানে কতটা জ্ঞান বেড়েছে পীরের চাই তার আল্লা মান্ন করুন আর যখন আল্লাহ মান্নটা পূর্ণ করবেন যেটা চেয়েছিলেন ওটা যদি দেয় তো সঙ্গে সঙ্গে আদায় করুন মান্নটা আল্লাহকে দেন অন্য কাউকে যাবে না ওটা হবে আল্লাহর প্রতিনিধি গরিবদেরকে আচ্ছা ওখানে আস্তানায় মানবত করে দিচ্ছি মাজার মান নত করছি চাইছি কার কাছে সে তো দাঁতা নয় আর তারপরে দিচ্ছি কোথায় যেখানে দিচ্ছি সেও প্রাপক নয় আল্লাহর প্রতিনিধি নয় অত ওইসব জায়গায় আমাদের জন্য মানভত করা যাবে না কথাকে ক্লিয়ার হলে আপনারা বুঝতে পারলেন আমাদের উদ্দেশ্য হচ্ছে কেবল মানুষের জন্য মসি দেওয়া মুক্তি সাহেব ওই কথাই বলছিলেন আল্লাহ সাজাকের ইন্দামছি তুমি নৈস করো তুমি কেমন নেশ মাত্র আলাই হিন্দু মশাই দেব তুমি ধরে দাঁড়াও করানোর তোমার সুন্দর দেখিয়ে দেওয়া তারপর যেটা ভালো বুঝবে নিজের ছাগল কোন দিকে জব করবে সে নিজে বুঝবে আমরা যদি না বলি দায়ী আমরা যাবো কোন আমরা ছেড়ে যাবো ভাই তাহলে বুঝতে পারলাম ভালো সবই এবার শিড়ি সম্পর্কে এই যে বললাম মাথা আল্লাহকে নাম দেব ওটা শ্রী শিড়িটা কিরকম জিনিস ইন্দার সির্কাল্লাহুন হাজিম শিরিফ হচ্ছে মহাপ আল্লাহ ছাড়া অন্য কাউকে পুজো করা কারোর কাছে মাথা নামানো এটা হচ্ছে শিড়ি ঠাকুর গাছ পুজো চাং পুজো পুঞ্জ কবর পুজো মানুষ পুজো ঘোড়া পুজো যত রকমের পুজো আছে গুলা কি হয় আল্লাহ বলছেন সবগুলো মাফ করব সে কে গোনা মাফ করবো ইন্দা রায় মা সব গুণা মাফ করবো শিল্পের গুণা মাফ করবো না ইচ্ছা করলে মাফ করতে পারি কিন্তু সে করলে ওটা আমি মাফ করবো না করতে পারি না তো করবো না ওটা আমার দারুন রাগ তো ব্যাভিচার নোংরা মদ খাওয়া নোংরা আল্লাহ বুঝে ওগুলো আমি এনে নেবো কিন্তু আমি এনে না মারে বিনার তিনি বলছেন যে এই প্রশ্ন আমার মনে একদিন আমার বাড়ির পাশে এক দম্পতি বাস করতো স্বামীর স্ত্রী তাতে ঝগড়া লেগেছে আমি কান্প শুনতে পারলাম তার স্ত্রী স্বামী লোকের ঝগড়া শোনো এই তোমার সংসার দশ বছর এগিয়েছে বাবু তো তুমি কত মারে আর বেড়েছ সহ্য করেছি খেতে দাও নাই আসি সহ্য করেছি ঈদের শুনে নতুন কাপড় দিতে পারি কোনদিন কিছু করি নাই আর সহ্য করবো সারা জীবন কিন্তু আমি লড়াই তৈরি তাই একটা মেয়ে ছিল বলছিলেন সন্দেহ ভঞ্জন হলো প্রশ্নের উত্তর পেলাম একটা সামান্য মেয়ে ছিল যদি সব নিতে পারে শুধু স্বামীর ভালোবাসা অংশীদার মেনে নিতে না পারে আল্লাহ তু মেনে নিতে পারে না আল্লাহ তাই বলেছেন বান্ধা তুমি করলে মাফ করতে পারি মেনে নিতে পারি না আমায় না পড়লেও মাফ করতে পারি রোজা না রাখলেও মাফ করতে পারি কিন্তু তুই আমার শ্রদ্ধার ভালোবাসার ভক্তির পূজার আর একটা অংশীদার করবি ভালোবাসাই ভাগ বসাবি তোর আমার ঠাই যেখানে ওখানে আরেক তো বসাবি একটা মেয়ে যেমন বলছে আমার বিছানা তুমি আরেকটা নিয়ে শোয়াবে এগুলো মেনে নেবো না মুখ ফেটে আল্লাহ বলছে তোমার হৃদয় ওটা আমারই জায়গা ওখানে আরেকজনকে বসাবে এটা আমি এটা হচ্ছে না হাফিজরা গুনাকার দিকে সুপারিশ করে নিয়ে যাবে কিন্তু সিলেক্ট করলে নিয়ে যেতে পারবে না মহরিবীরা দশ জনকে নিয়ে যাবে কিন্তু সিলেট থাকলে নিয়ে যেতে পারবে না ওই অনেক লোককে জানলাতে নিয়ে যাবে সুপারিশ করে কিন্তু সিলেট থাকলে নিয়ে যেতে পারবে না এমন কি নবিরা কেউ যদি সুপারিশ অত লক্ষ কোটি মানুষ যদি জাননাতে যাবে তার কোন আল্লাহ আমার সাকিউ মোজাবিন আমি গুনার সুপারিশ করি দিন সুপারিশ করি আখারা সুপারিশ করি কিন্তু করছে ওর জন্য কোনো সুপারিশ চলবে না করলেও আল্লাহ কবুল করবেন না নবীদের সুপারিশ চলবে না সীরকের জন্য এই জন্য আমাদের মুসলমান রেখে এই দুটো বোনা থেকে বাঁচতে হবে কারণ ওখানে কথা ইব্রাহমুল ছিলেন বড়দের ছিল তিনি যাবেন জান্নাতে তার বাপ ছিল আজহ যাবে জাহান্নদের কেন এই জন্যই জাহান্নলেক্ট করতো তো করে নাই তিনি অনেক বলেই ছিলেন হাবিজে বলা হচ্ছে কেমন ইব্রাহিমকে দেখতে আমাকে যেন মাছিয়ে দেয় দেয় রক্তের টান বাপের মায়া হইলো হাতটা তুললেন আল্লাহ দোয়া করার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে হুমকি দিলেন এব্রাহিম কার জন্য হাত তুলছ বাপের জন্য না যে মুসলে যে করে তার সঙ্গে মোমেনের কোন সম্পর্ক থাকে না অর্থ তুমি দেখো সুহানাল্লাহ এবারে আপনি তো হাত নামিয়ে দিলেন ভয়ে খালি পরে দিলেন বাপ না ভ্যানিস সামনে কি রয়েছে একটা নেবুল ঘুরে বেড়াচ্ছে পায়ের কাছে তার বাপ ভ্যানিস মানে বাপটার ওখানে পাই করে ছুড়ে দিলেন জাহান নামে গেল এই জাহার নামে যদি আকৃতি খালাকাল্লাহ আদম আল্লাহ সুরতেই আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন আদমকে সৃষ্টি করছেন নিজের সুরতে এই সুরত এই চেহারা খুব সম্মানজনক চেহারা এই চেহারায় কোনো মানুষ কোন মুসলমান জাহান নামে যাবে না গেলে পশু পাখির রূপ নিয়ে জাহান নামে যাবে কোনো সাদৃশ্য খায় আর ঘুম যারা খায় আর তারা গরু হয়ে জাহান নামে যাবে যদি যায় কুকুর হচ্ছে ঝগড়াটে কলহপ্রিয় যে মানুষটা শুধু কুদুল খুঁজে বেড়ায় ফেদনা খুঁজে বেড়ায় বলা হচ্ছে ওরা কুকুরের মতো কুকুর এখন খেতে গো খামো খায় ঝগড়া কোন কারণ নাই দেখলেই ঝগড়া একটা কুকুর এ পাড়ায় নিশ্চিন্তে ও পাড়ায় একটা কুকুরকে ধরে মারছে ঘন চোখে জেহাদের দা ওর সব ছুটে গেল এ যে বাবা আমি সারা রাতের দিকে বন্ধুর ভাই পাহাড় দিতে গিয়ে বন্ধ ভোগ আমি আর জেহাদে বাবা আর দূষী যদি না হয়তো অতগুলা সবাই ভুল করে নাকি ভুল আমি তোর কিছু মানুষ আছে এইরকম ঝগড়া পেরেই খুশি ফিট না পেলেই খুশি প্যাট ভরতে লাগবে অতটা খেলে তারপর চলে যাবে কেউ টেটে দিলে যতটা খেতে অতটা গোটা ভূমিটা করে না এই কিছু মানুষ ওরকম সে চুরি করে খারাপ কাজ করে যতটা প্রয়োজন অতটা এবার করে না এরা আর ও ক্ষতিটা বেশি করবে ওর লাভ হবে সামান্য আর ও ক্ষতি করবে অন্য লোকের অনেক দাম ক্ষতি করে দিলে বাজের আকৃতিতে জাহান নামে যাবে কিরকম অনেকটা ক্ষতি করে গাছ আছে তারা বাজার মতো আকৃতিতে জানানা যাবে আর কিছুই হবে সাপের আকৃতিতে জানা সাপের আকৃতি কি যারা দেখবেন বিনা কারণের পদে ক্ষতি বাং তো থাকে সামান্য স্বার্থের জন্য করে আর সাপ ক্ষতি করে বিনা স্বার্থে মানুষ মানুষকে কামড়ায় মানুষ খায় মানুষের রক্তও খায় না গোস্ত খায় না খামো খায় হইতে কিছু মানুষ হাতে অপারে খামো খায় ঘটে ওই যেতে যেতে মনে হলো ওই পাশে কিছু শিরু বুল্লি চড়ে পড়ে যা এর সাতের তারিখে জাহান্ন আর কিছু মানুষ জাহান্ন খিঞ্জির আকৃতি খিঞ্জির আকৃতিতে কাল কার নামে যাবে খিঞ্জির সরব জাদরা আছে খিঞ্জির স্বভাব আছে রাখছে কিরকম খিঞ্জিরের স্বভাব হচ্ছে নির্লজ্জতা এখানে একটা প্রধান নির্লজ্জতা মানে বে যত জাত তার স্ত্রীর কেন হাত দিলি মোড়াগে মোড়াগে মারামারি পাঠাতে পাঠাতে মারামারি সারে ছাড়ে মারামারি গন্ধারে গন্ধারে মারামারি কিছু জায়গায় ব্যাপারে গেলাম দুটো গঙ্গার গন্ধার একটা মাটি গন্দার কিনে মারামারি একটা একটাকে মেরেই ফেলে বীর বাঁদরা বাঁধরা মারামারি একটা মেয়ে একটা বীর থাকে আর বীর উঠতেই দিবে না হলেই আমার এটা কেউ সহ্য করতে পারে মাদা খিঞ্জিরের মাদি খিঞ্জিরের সঙ্গে পরপর চোদ্দটা মাদাখিঞ্জির পরপর সহবাগ করে যাবে জন্য হবে ও সরে দাঁড়াবে চান্স দেবে বলে তুই ও হবে ও সরে দাঁড়াবে ওরা ভাবেই বস্তু কি বলছে আমার হলো একবার করুক না অসুবিধে দেখে আছে একটা খিঞ্জির স্বভাব একজন আমরা বলছি খিঞ্জির খেয়েও না খিঞ্জির খেলে তোমার মধ্যে আসবে যারা খিঞ্জির খায় তারা গো খ্রিস্টানরা তুমি একদিন বেড়াও তোমার বউটা নিয়ে একদিন বেড়ায় আমার তোমার কাছে লাগে তোমার তো একদিন নতুন হবে আর তোমার তো তোমার কাছে নতুন ভোগ করো পেষ্টির বলে নেয় ভাবেন একটা ভোগও বস্তু ক্ষতি আছে একটা ফুল শুনলাম দিলাম খোঁজবি তো শেষ হবে না এই চিন্তা ধারা খিঞ্জির খেয়ে গিয়ে স্বভাব তোমাদের দেখতে যাচ্ছি বন্ধুকে নিয়ে পেসতেই নাই যেমন বন্ধুটাকে নিয়ে যাচ্ছি আরে মনে তো হতে পারে যে আমার বন্ধু বিয়ে করে তার বউটা যেতে আমার বউটাই সুন্দরী শেষ দেখে আবার আশা দেখতে গেছে আমার আর বিয়ে দেখি বিয়ে চলে গেছে বুঝেছো বা মাকেই দাও জমি সম্পর্কে লিখে দিব সে গরিব ছেড়ে দিয়ে তাহলে আমি তো বন্ধুকে যাচ্ছে কি হবে এটা ভাবছি না সারিদিকে দোলা ভাইকে সেবা করতে বলছি খুয়াইতে বলছি বিয়ে করলে নাম আবার আরেকটা ঘটনা বললে আবার বুঝেও ফেলবেন খোঁজ নেবেন কে ঘটে আশ্চর্য ব্যাপার কি খুদ ও তোমার নিজের শাড়ি বিয়ে করে নিয়েছিল স্ত্রীকে ছেড়ে ওয়ার ওর বউরিতে যাচ্ছি বউকে খির হয়তে দিচ্ছি দোলাভ একে তুমি খিল খোয়াও লজ্জা নাই যেমন দোলাভের কি বলো আমার বন্ধুর হাতটা যখন আমার স্ত্রী শরীরে ফেকবে তখন আমার গাটা শিশিল করবে আমার বইয়েরও গাটা তা করবে এটা ভাবছে না এটা শোর স্বভাবের কৃত্রে জাহার নামে এই জন্য ভাই এই সমস্ত প্রস্তুতি পরেশ করতে হবে কে কিভাবে নামে যাবে তারই স্বভাবের ওপরেই নির্ভর করছে ভাবে নবীদের ঘরেও অনেকেই জাহার নামে যাবে সিলেক করার জন্য নৌ নবীর একটা ছেলে জাহার নামে যাবে সিলেক করার জন্য আল্লাহ রসুলের প্রিয়া আবু তালেব যাবে জাহান নামে করার জন্য মারা যাচ্ছেন আবু তালে আল্লাহ রসুল বললেন তো বা সেরেক থেকে তোমা করুন আমি সুপারিশ করি কত লক্ষ আপনাকে তুমি আগে নিয়ে যাবো আপনি মানুষ করেছেন সহযোগিতা করেছেন উনি বললো বাবা আমি করতে পারবো না কারণ আমি যদি এই সময় তোমা করি সেক থেকে আমার একটা ইতিহাস থেকে যাবে কলঙ্ক থেকে যাবে বললো আবুতালের শেষকালে দু লয়ে পা দিয়ে মূল্য বাপের ধর্ম ত্যাগ করে ইসলাম কৌ করে মূল্য এটা সম্ভব নয় আমার পেস্টির ব্যাপার আমি জাহার নামে যেতে পারবো বাড়তে পারবো না আল্লাহ যাতে জাহার নামে না ঢোকে খালি আমার খাটিরে আল্লাহ রাম আমার চাচার পা দুটোকে জাহার নামে ধরবেন শরীরটা আর আমারই খাটিরে শুধু আমার চাচা ওই পায়ের দুটো জাহার নামে করানো হবে তার কাতে আমার চাচার মোবাইলটা টপ বক করে ফুটবে কিন্তু আমার চাচাকে আমি পরিপূর্ণ ভাবে মুক্তি না পারেন পারবে আল্লাহ ঘরে এই নী পয়দা করে পয়দা করে জাহান নামে দিয়ে দুনিয়াকে কি শিক্ষা দিলেন বউ কেমে যাবেন বউকে শিক্ষা দিলাম তোমরা খবরদার ভরসায় তোমার অলির কোন ছাড় হে তোমার মৌলিক কোন ছাড়ে তোমার হাফের কোন ছাড় সেরা সেরকলে আমি নবীর খাতির করলে তোমার কি করবো আল্লাহ ঝি পে বউ খেঁচি দিয়েছেন ভাই আজ আমরা যে করছি সবগুলাই ত্যাগ করব আর কমপক্ষে প্রথমত আমরা ত্যাগ করবো ইনশাল্লাহ করবো তো আমরা প্রথমেই নিয়োগ করেছিলাম যা শুনবো তারপর আমল করব নিয়োগ করেছি তাহলে সবাই বলুন জোরে আমরা ইনশাল্লাহ যা ইতিপূর্বে শুনেছি আমার কাছে পরবর্তীতেও শুনবেন আর জীবনে জলসা শুনবেন ইনশাল্লাহ বলুন আমরা সকলেই আমল করবো ইনশাল্লাহ যাই হোক ভাই আমি আমার দর্শক এইখানে শেষ করলাম তো আমার বই সম্পর্কে দু বলি একটা আংটি খাই করছেন জালখান তো করছি মিশে যাবে কিছুদিন পরে আর থাকবে না আর যেগুলো শুনছেন ভুলেও যাবেন তবে হয়তো মোবাইলে টিপসে হচ্ছে কিছু থেকে যাবে আর আমি লিখিত আঁকারে কিছু লিখে যাচ্ছি লিখিত আঁকারটা সবচেয়ে ভালো কথা বলতে বললে সব এই বেরিয়ে যায় কিন্তু লেখার চিন্তা ভাবনা করে লেখা হয় তাও ভুল থাকে তো আমার বই মার্শাল্লাহ ছত্রিশখানা কিন্তু ছত্রিশখানা বই একসঙ্গে না এই কিছুদিন আগে যেগুলো পেয়েছেন এখন সেগুলো নাই অন্য পরে পাবেন না এখন দুটো খন্ড পে কোনো কোনো বই একটা পড়বেছি তো সেই বই যদি কেউ নেন একসঙ্গে সঙ্গে তিনশো ত্রিশ টাকা দাম তবে এখানে শেষ মনে কেউ নেবেন না কারণ এখান তো বই নিয়েই ফেলেছেন অতএব প্রয়োজন হবে না একশো টাকা গুরুত্বপূর্ণ নামাজ গাড়া থেকে কি করে তোবা করবেন সুদ থেকে কি করে তো বা সব লেখা আছে ওটা পঁয়ত্রিশ পঁচিশ আর ইমান ওপরে তো জান ইমান কি করে আমাদের থাকবে তার ফিরক্ষি কি করে যায় কি করে আসে ওটার দাম আর একটা হচ্ছে গল্পের মাধ্যমে দুটো বই ছিল একটা করে রয়েছে চল্লিশ হাড়িশ মোবাইল ফোনের ইসলামী বিধান মাত্র দশ টাকা দাম কুড়ি টাকা দামের বই কয়েকটি আছে পঁচিশ টাকা দামের প্রত্য প্রথম খন্ড দ্বিতীয় খন্ড প্রথম খন্ড দ্বিতীয় খন্ড সহজেই ফাড়ায় পঁয়ত্রিশ টাকা দাম পঁয়ত্রিশ টাকা বিষাক্ত ছব তার তার এই ভাবে বই চোদ্দরকম আছে এখানে দিচ্ছি নামো বই যেহেতু হযরত বায়ন করবেন বায়ান শুনবেন তবে আমি পাশে আমার আছে গাড়িতে আমি মাত্র দশ মিনিট বসবো যদি কারো প্রয়োজন ওখানে গিয়ে দশ মিনিটের মধ্যে ওনার খদ্দা নিয়ে তারপরে বসে যাবেন আর তারপরেও যদি কেউ নিতে চান মসজিদে যাবেন ওখানে ওই মোটামুটি আধ ঘন্টা মতো তখন আপনারা নিয়ে ওখানে নিয়ে নিতে পারেন ওই বগুলো একটা দুটো গুলো হচ্ছে জীবনের একটা মানে স্থায়ী আর জ্ঞানারলের প্রথম খন্ড দ্বিতীয় খন্ড শেষ হয়ে দ্বিতীয়